আবু আল্লাহী হতে বর্ণিত তিনি আবু হুরাইরা রাজিয়ালাহ সালাহনুকে বলতে শুনেছেন নাবি সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করে সে যেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে আর যে শৌচ কার্য করে সে যেন বিজোর সংখ্যক ঢিলা ব্যবহার করে